بسم الله الرحمن الرحيم بارونكورناماي او اشينداالو الله لامى شورو ومن احسن قولا من, من دعاء الى الله وامن صالحا وقال انني من المسلمين एकदिन चले जाबरा सबई ना के रे देहु शुदूमाटी नीचे पर देह एकदिन चले जाबरा सबाई थकब ना हमराहु সঈদুলসীন মহমদালজ অবাদব রাহ বুখারী মুসিমুলোজ পাঁচ অক্ত সলাত আর এই পাঁচ অক্ত সলাতের ফরজ সতের রাখা ছাড়া বাকি বেশ কিছু নামাজকে আল্লাহ পাক পাকরুল আলমিনের আল্লাপাকবুল আলম আমাদেরকে ফরজ সলাত আদায় করা তৌফিক দান করেন এবং সন্নত সলাত গুলিরও আল্লাহ পাক ভালো করে হেফাজতের তৌফিক দান করেন আজকের সংক্ষিপ্ত জাদুল মাদের দর্শের বিষয়বস্তু रसरल्लाह सल्लाम आदर्श सन्नाथर आतेब क्षेत्र सन्नाथरबा क्षेत्र रसर उल्लाम आदर्श की आगे सन्नतगुली पढ़ाई सन्नतगुली के सन्नातर आतेबा बला है सुन्नाते मक्कदा नमन देर देश भाषा सन्नाते मक्कदा बला है सन्नाते मक् कथाई सूक्ष्म नये सठी नये बर भूलिभाषा सुन्नाते नियमित रसलम बाड़ी थे सुन्नदगुली फरज नाम आगे अथवा फरज नाम आदाय कर राजर आगे दूर आकत छाड़ा और बेतर छाड़ा नाम सुन्नाते मक्दा सुन्नाते मक्कादा मान एम सुन्नद যেগুলির তাগিদ রয়েছে যেগুলিকে রসুল্লাহিস্লাম নিয়মিত আদায় করেছেন সফরেও আর বাড়িতেও মকিম অবস্থায় এবং সফর অবস্থায় এছাড়া এগুলির তাকিদ রয়েছে যেগুলি তোমরা হেফাজত করছেন লেখক যে নবী কারিম সাল্লা ইসলামের আদর্শ সন্ন্যাতের আতেবার পার ক্ষেত্রে এই মর্মে লেখক রহমতুল্লাহ আলী বলছেন কানোচনায় আসবে যে কখনো কখনো রসোর বারও পড়তেন দশের হাদিস হাদিস বুখারিমুসলিমের হাদিস আর বারোর হাদিস সর্বদা কমপক্ষে দশ পড়তেন কখনো কখনো বারো পড়তেন তো এখানে বলছেন যে দশ রাকাত এমন নামাজ সোনাতে যেগুলি নবী করিম সাল্লা হেফাজত করতেন বাড়িতে থাকা অবস্থায় ফিল হাজারে বাড়িতে তার মানে সফরে এগুলি আদায় করতেন না সফরে মাফ রয়েছে সফরে চার রাখাত বিশিষ্ট বিশিষ্ট নামাজে দুই রাকাত করে মাফ করে আল্লাপাক কসর করে দিয়েছেন সেই জন্য নবী সাল্লাম সন্নত নামাজগুলি সফরে পড়েনি সেই ক্ষেত্রে ও ছাড় রয়েছে ওয়াহি আল্লা কাল আফিয়া ইবিন ওমর আল্লাহ আনোমা এই দশ রাকাত সলাদ সম্পর্কেই আবদুল্লা বিন ওমার রাজি আল্লাহ তাল্লাহ আনহমা প্রখ্যাত সাহাবি আমিরুল মাম দ্বিতীয় খালিফা উমর আল্লাহ ছেলে তিনি বলছেন হাফেল তো মিরান নবীলাম আশার আমি সুরক্ষিত রেখেছি দশ করে মনে রেখেছি স্মরণে রেখেছি আর নিয়মিত পালন করেছি আদায় করেছি হেফাজত করা মানে স্মরণেও রাখা ভুলে যাওয়া নাই যে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে দশ পড়লাম না কম পড়লাম না বেশি পড়লাম এদিকে আর আমলের ক্ষেত্রেও এর হেফাজত করেছি মানে নিয়মিত আমি আদায় করেছি রাকাতাইনে কাবল আহর দুই রাকাত হচ্ছে জোহরের ফরজ সালাতের আগে এখানে যে হাদিসে চার আছে ওই চার করে দিলে কি হয়ে যাবে বারো হয়ে যাবে সামনে হাদিস আসছে কিন্তু আবদুল্লাহিনা বলছেন আবিসাল থেকে যেটা আমি মুখস্থ রেখেছি আর যার প্রতি আমি নিয়মিত আমল করেছি সেটা হচ্ছে রাকায়াতাই নী কাবলা জোহর জোহরের নামাজের আগে দুই রাকাত ওরাকাতাইনে বাদাহা আর জোহরের ফরজের পরে দুই রাকাত এই হাদিসের ওপর হানাফি জগৎ আমল মোটেই করে না ওরা ওই চার ছাড়া বুঝেই না অথচ হাদিসবো মুসলিমের ওরা কাত বাদ মা গরিবে আর মা গরিব পরে দুই রাকাত হি বাইতে কিন্তু নবিসাম তা বাড়িতে পড়তেন বাড়িতে পড়তেন জোহরের গুলি বাড়িতে পড়তেন কখনো কখনো হ্যাঁ মসজিদে পড়তেন কিন্তু মাগরে সামনে বলবেন গিয়ে কখনো নবী সাহা মসজিদে পড়েন সবসময় মাগরে সন্ন্যত ও রাকাতালিবা ইতেহি আর এসার ফরজ সালাতের পরে নিজ বাড়িতে এসার পরে সন্ন্যতটা নবী সাল্লাম বাড়িতে পড়তেন ও রাকাত কাবলা কাবুলা সোলাত আর ফজরের নামাজের পূর্বে দুই রাকাত পড়তেন রসুল সাল্লা মোট কত রাকাত হইল দশ রাকাত কদাহমা বাদল আসরে কনে একদিন জোহর পরে যে দুই রকাত সন্নত আছে ওই সন্নত ছুটে গিয়েছে নবীস ইসলামের কোন প্রতিনিধি এসছিল ইসলাম সম্পর্কে কথা বলার জন্য তাদের সাথে কথা বলতে গেলে সন্ন্যত নেই কারণগত নামাজ ছাড়া কারণগত নামাজ হেতুল মসজি জানাজান নামাজ সূর্যগ্রহণের নামাজ এগুলো হচ্ছে কারণগত নামাজ বিনা কারণের নফল পড়া নিষেধ রয়েছে আসর থেকে মাগরে মাঝখানে আর ফজর পরে সূর্য পর্যন্ত এই সময় কাজা করেছেন যখন ছুটে গেছিল রসোর দুই রাখ নামা বাদাল জোহরের পরের জোহরের পরে দুই রাখ নামা ছুটে গেছিল কাদা হাদাল আস আসর পরে কাজা করেছেন রসল্লা সাহেব এর দ্বারা জানা গেল একটি মাসলা যে সৈন্যতের কাজা আছে এক নম্বর কথা তাই না সৈন্যতের কাজা আছে দুই নম্বর জানা গেল যে এই সৈন্যতের কাজা নিষিদ্ধ অক্তও চলবে মানে আসর থেকে মাগে নেবে মাঝখানে যে নিষিদ্ধ জামাত শুরু হয়ে গেছে তাহলে এই বিদাতি তরিকায় এক মসজিদে ছিন্ন ভিন্ন নামাজ পড়া যে প্রচলিত হানাফি ভাইদের নামাজ এটা কি ঠিক মোটেই ঠিক না হাদিস বিরোধী কাজ এই কাজা চলবে না চলবে নামাজের শরীফ হয়ে যাবে মুসলিম যদি পড়ে তো অসুবিধার কোথায় জাহেজ প্রমাণ হলো না তারপর স্পষ্ট হাদিস রয়েছে আবু দো হল যে হাদিস থেকে ইস্তেমাত করলাম কিন্তু স্পষ্ট হাদিস রয়েছে যে এক সাহাবি পরে অতিরিক্ত আরো দুই রেকাত নামাজ পড়েছেন টাইম পাইনি তাই ওই নামাজ পড়ছি ফাঁসা কাতা রসুল নবিসাম নীরব হয়ে গেলেন মানে স্বীকৃতি দান করলেন অনমদন তাকরিরি হাদিস সাপোর্ট করলেন সমর্থন করলেন রসুর সাল্লাম কোন আমল শুরু করে দিলে আবার নিয়মিত এই জন্য আসর পরে প্রতিদিন তখন সেটাকে স্থায়ী করতেন উম্মিহি এখন মাসলা হচ্ছে নবী সালাম যে আসর পরে জোহরে সন্নত কাজা করলেন এইটা রসুলের সাথে খাস নাকি রসুরাহ সাল্লামের জন্য চলবে সেটা লেখক বলছেন যে যেখানে নবীলামের সাথে খাস হওয়ার দলিল নেই নিজের মন গড়া খুশি খাস করলে চলবে না বলছেন কাদা সোনানি রাওয়াতে সুন্নাতে রাতেবাগুলি কাজা করা ফি নিষিদ্ধ সময়গুলিতে নবীর জন্য আমি কেও সামিল বলে উম্মতে তার উম্মত কেও সামিল মানে তার উম্মতরাও করতে পারবি অর্থাৎ জোহরের আগের অথবা পরে যদি সন্ন্যদ ছুটে যায় আর হয়তো পড়ার সময় সুযোগ হইলই না যেকোনো কারণে আসর হয়ে গেছে আসর পরে দেখছেন এই সময় অবসর আছেন আপনি কাজা করতে পারেন ওই ফজর আগের সন্ন্যদ যদি ছুটে ফজর নামাজের পরে কাজা করতে পারেন বা অন্য সময় সন্ন্যদ কাজ করতে পারবী আর সাহি বুখারিতে এসেছে আল্লাহ তালা থেকে সেই হাদিসে জোহরের আগে চার রাকাতের কথা বোখারিতে চার থেকে বর্ণিত তিনি বলছেন কবুল আল গাদাতে রসুল জোহরের পূর্বে চার রাকাত ছাড়তেন না মানে জোহর পূর্বে রসুল চার পড়তেন স্ত্রী যদি স্বামী সম্পর্কে বলে না মসজিদের খবর বাড়ির খবর এতে কি বোঝা গেল যে মায়ের সরসিয়াল নবীলামের বাড়ির অবস্থাপনা করছেন জোহরে নামাজে যাওয়ার আগে রসুল বাড়িতে কি করতেন তাহলে দুই রকম যে হাদিস হলো জোহর আগে চার ওর হাদিস পেলাম আর দুই হাদিস রকম ভাবে সমন্বয় করা হয়েছে যখন বাড়িতে নামাজ পড়তেন ঐসন্নত নামাজ তখন চার করে নিতেন আর মা এসা বাড়ির খবর বলছেন আর আবদুল্লাহিন হ্যাঁ মসজিদের খবর বলছেন পুরুষ মানুষ তাই না বাড়ির খবর রাখেন না যে কয় রাগত পড়েন না পড়েন মসজিদে দুই রাগত পড়তে থাকে নবী সাল্লাহামকে ও মসজিদ আর যখন নামাজ পড়তেন জোহরের আগে সাল্লা রাখা তাই দুই পড়তেন স্পষ্ট এটা হচ্ছে বেশি ক্লিয়ার কথা ওয়া ইমা আর দ্বিতীয় সমন্বয়ের পদ্ধতি হচ্ছে কানা ইয়া ফালুহাজা নবী সালাম কখন এইটা করতেন কখনো ঐটা করতেন কখনো জোহরের আগে দুই রকাত পড়তেন আর কখনো জোহর আগে চার রাখাত পড়তেন তৃতীয় সমন্বয় বলতে পারেন যে জোহরের সন্ন্য রাতে হচ্ছে দুই রকাত হাদিসে দশ রকাত টোটাল বলা হয়েছে জোহর আগে সন্নাত আর চার রাকাত যেটা পড়তেন সেটা নবী নামাজ। কি নামাজ ছিল সেটা জাত থেকে ঢলে যাওয়ার পরে রহমতুল্লাহ এ কথায় বলেছেন বলছেন ওয়াকিউকাল আর বলা যেতে পারে আর বা এই যে চার রাকাত যেটা রয়েছে জোহরের সন্নাতে রাতে বনায় জোহরের আগে যে নামাজ সেটা হচ্ছে আলাই উল্লেখ করেছেন আনা আব্দুল্লা সাহেব আব্দুল্লা সাহেবা থেকে আনা রসুল্লা কান্লি আর এখানে আরেকটা হাদিস থেকে আরো অতিরিক্ত কি যে গড়ে যাওয়ার পরে সূর্য মাথার উপর ঢলেছে এটা হচ্ছে এমন একটা সময় যেই সময় আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয় আমি পছন্দ করি যে আমার এই আসমানে আছে। হ্যাঁ মাথার সূর্য ঢালার পরে এই আমার কিছু কামল আকাশে আল্লাহর দিকে উঠুক এই চার রাখাত আমার এই উদ্দেশ্য তাহলে সমন্বয় হইলো দুই আর চারে তিন রকম ঠিক না একটা হচ্ছে যে নবি বাড়িতে পড়লে চার পড়তেন আর মসজিদে দুই পড়তেন মা এসব বলেছেন আবদুল্লা ঠিক আছে না বিরোধ নয় আর একটা হচ্ছে কখনো দুই পড়ে নিন কখনো চার পড়তেন যেমন আমরা করি আমি ব্যক্তিগত কখনো দুই পড়ি কখনো চার পড়ি সময় আছে চার পড়ে নিলাম না এখন সময় নাই বেশি দুই পড়ে নিলাম এইরকমই করি এইভাবে আমল করা যেতে পারে আর যদি ছয় রাকাত পড়েন মসজিদের নয় ছয় রাকাত কোথায় পড়বেন নবিসম বাড়িতে যেহেতু পড়তেন বাড়িতে পড়বেন এটি উত্তম যদি জাহেজ রয়েছে মসজিদে কিন্তু নাকি ফরজ ছাড়া বাকি নামাজগুলি বাড়িতে পড়লে বেশি হাবি আবু সুফিয়ানের মে কার বোনহ বোন এটা হচ্ছে রসুলাম সাহাবাই কেরাম রসুল বিভিগন তাদের আদর্শ আবু সুফিয়ান ছিলকুফির অবস্থায় তারা ইসলামের অনেক ক্ষয় ক্ষতি করেছে তো এসে ভাবছে যে মেয়ের ঘর যে কোন বিছানায় বসু আর মেয়ের বাড়ি গেলে ভাবতো এটা মনে করে যেটা স্পেশাল বিছানা সেখানে গিয়ে বসে বসতে যাচ্ছে রসোর উল্লাহ সাল্লা বিছানা এতে আপনি বসবেন না আপনি ওখানে বসবেন এর নাম হচ্ছে ইমান এর নাম হচ্ছে ইমানি সম্পর্ক এর নাম হচ্ছে আখেরাত ইমান ইসলাম আর ইমানি সম্পর্ক এক নম্বরে থাকে দুনিয়ার সম্পর্ক দুই নম্বরে আত্মীয় তার সম্পর্ক রক্তের সম্পর্ক দুই নম্বরে যে ব্যক্তি দিনে আর রাতে চব্বিশ ঘন্টার মধ্যে বনিয়া লাহ বেহিনা ফিল জান্না এর বিনিময়ে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে যেই ব্যক্তি বারো রাকাত নামাজ কি করবে ওপর স্থায়িত্ব অবলম্বন করবে সবার নিয়মিত তার বিনিময়ে আল্লাহাকর তার জন্য জাননাতে একটি স্পেশাল ঘর তৈরি করবেন এই বারো রাকাত নামাজের ভাগ জগ কি আর কাবলা জোহর চার রাক হচ্ছে জোহরের ফরজের আগে মানে বাদ আল এসা আর এসা পরে দুই রাখাত ওরাকাতজর আর দুই রাকাত হচ্ছে ফজরের পূর্বে আসরে কোন সন্ন্যাদ পেলেন আসরে তাহলে কোন সন্নাতে রাতে বা নেই রাতে বা আসরে নেই তিনি বলছেন নবী সালাম রাহ ইমরান আল্লাহ পাক সেই মানুষের ওপর দয়া করুন দয়া করুন মানে তাহলে বাক্য আর এর তরজা এরকম করা যেত সংবাদ পাক ওই ব্যক্তির ওপর রহমান করবেন যেই ব্যক্তি পূর্বে চার আর নামাজ পড়া মুস্তাহাব সোননাতে রাতে বানায় সন্নাতে রাতে বানায় ভালো করে মনে রাখবেন অফিস সাহি হাইন আর সহি মুসলিম রয়েছে আব্দুল্লাহ বিনোদন রাজিয়া তাহলে আরজের পূর্বে আন্না হকাল বলছেন সাল্লু কাবুল সালাহসানবীসান বলতেন তোমরা মাগরে পূর্বে নামাজ পড়ো মাগরে পূর্বে নামাজ পড়ো মাগরে পূর্বে নামাজ পড়বো সালাহসান তিন করে বলতেন ওয়াকালাফিসের সাথে তৃতীয়বারে বলতেন সাল্লু চাইবে পড়বে বাধ্য নিয়মিত আইয়াত না সোসন্নাত কেন বলেন যে চাইবে পড়ুক যে চাইবে না পড়ুক এইটাকে অপছন্দ করে যে এটাকে যেন একবারে নিয়মিত না কে ধরে নেই বাধা ধরা না ধরে যা পড়বই বলছে এটাই ঠিক যে মাগরেবের আগে সৈন্যত আছে দুই রাখাত দুই রাখাত করে নামাজ আছে আর খুব সংক্ষেপে পড়তেন সাহাবিরা কিন্তু এই নামাজ মাঝে মধ্যে পড়বেন কখনো কখনো ছেড়ে দেবেন স্তাহাবা এই নামাজ কি মুস্তাহাব সোনাহ বলবেন না সোনা তে রাতেবা নাই সোনানি রাত অন্যান্য সোনাতে রাতেবার মত যেমন জোহরের সোনা তে আছে পরে সুন্নতে রাতে বা যত সুন্নত হইতে পারে আর নফল হইতে পারে শোনান আর তত নফল নামাজ আল্লাহবাব আল্লাহ যেগুলোর কোন কারণ নাই কারণগত নামাজ কারণগত নামাজ যেমন তহিয়াত মসজিদ মসজিদে ঢুকলেন এটা কারণ হলো কিসের আপনার নামাজ পড়ার মসজিদে না ঢুকতেন না বসতে চাইতেন কারণে সূর্যগ্রহণ লেগেছে চন্দ্রগ্রহণ লেগেছে কোথায় নামাজ পড়তে হবে মসজিদে গিয়ে পড়তে হবে জামাত করে ঠিক না এগুলি নামাজ সন্ন্যত হইলেও এগুলোকে মসজিদে পড়তে হবে জানাজান নামাজ মসজিদে আর না হলে খোলা মাঠে গিয়ে পড়তে হবে হ্যাঁ কিন্তু যেগুলি কোথায় পড়তেন বিশেষ করে মাগরেবের সন্ন্যাত যেটা আমি শুরুতে বলেছি যে মাগরেবের সন্ন্যাতুলো কখনো মসজিদে পড়ার নাই এই জন্য আমি যদি বাড়িতে থাকি তো মাগরীব সম্পর্কে এই হাদিস করি যাতে করে নবীর মাগরীবা বাসা হিসেবে অন্যান্য নামাজা করি কিন্তু বিশেষ করে মাগরে কখনো নবী মসজিদে পড়ানাই কিন্তু ধরেন অফিসে আছি বাইরে আছি এখন মসজিদে যদি নামাজ না পড়ি তো ওটা থেকে যাবো হয়তো তারপরে আবার এসাও চলে বাসা ফিরতে তো এই ক্ষেত্রে তখন মসজিদে বিশেষ করে সালে পড়তেন আলব্লাম থেকে এরকম কোন বর্ণনা নাই যে কখনো নবীলাম তা মসজিদে পড়েছেন মগরে সন্নদ কখনো মসজিদে পড়েছেন এরকম কোন প্রমাণ আছে তোমরা কথাই পড়ো তো তোমাদের বাড়িতে পড়োদাহ সালাম যেটা এখানে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে নবী সাল্লামের আদর্শ হচ্ছে যে সাধারণ যতগুলি সন্ন্যত রয়েছে আইসর আল্লাহ আনহা বননা করেছেন কালা তিনি বলছেন কানীল্লি ফিবাইতি আরবাহ নবী সাল্লাহলাম আমার বাড়িতে চার নামাজ পড়তেন কাবলা জোহরের আগে জোহরের আগে তার চার রাগাত কোথায় পড়তেন বাড়িতে মহেশর বাড়িতে সোমাইয়া খরু ও তারপরে বেরিয়ে যেতেন বাড়িতে তারপরে দুই মাগর নামাজ লোকজনকে পড়াইতেন মানে ফরোজ নামাজ সোম্মাই খোলু তারপরে বাড়িতে প্রবেশ করতেন ফাইস আল্লীরা আর বাড়িতে এসে দুই রেখা নামাজ পড়তেন সন্নত বাড়িতে পড়তেন বাড়িতে পড়তেন আর এই রকমই নবী সাল ইসলাম থেকে সুরক্ষিত মানে বর্ণনা রয়েছে মা কান ইউসালি হাফিবাইতিহি এমনকি ফজর সন্ন্যদটাও বাড়িতে পড়ে যেতেন এটা উত্তম ফজরসন্নত যদি সময় থাকে দেখছেন সময় আছে আমার তো বেতারিমে ছুটবে না ওইদিকে এরকম সম্ভাবনা নাই তাহলে আর আমি বাড়িতে সন্ন্যতটা পড়েন তারপর মসজিদে যান তারপর মসজিদে গিয়ে দেখছেন যে দাঁড়ায় না তখন তেহেতুল মসজিদ পড়তে পারবে তখন আর ফজর সন্নত না তখন ফজর আগে চার রাঘা হয়ে গেলে অসুবিধা নেই কিন্তু মসজিদে গিয়ে পড়লে চার পড়া যাবে না আর সহিমে রয়েছে আব্দুল থেকে জুমার পরে নামাজ জুমার পরে দুই না চার তো নবী করিম সালাম তখন দুই পড়তেন কারণ দুই পড়লে চারের চাতে বেশি একটা হাদিস রয়েছে আমার পঞ্চাশটি হাদিস ফাজা ইলাম পঞ্চাশ টি হাদিসের একটা ছোট্ট কিতাব আছে না ওতে একটা হাদিস রয়েছে জামে থেকে যেমন দুই রাখা সন্নত বাড়িতে পড়লে পঞ্চাশ রাখাতে নেই পেলেন তো কেন আপনি নেকি তো কেন অনীহার মখিলি যে আপনি মসজিদে নামাজ পড়বেন লোক দেখাইতে বেশি নেকির দরকার বেশি নেকি বাড়িতে করেন না। বাড়িগুলোকে কবরে পরিণত করে দিও না আর এটা হচ্ছে নবী সাল্লামের আরেকটা হাদিসের সমর্থক কারণ মানুষের সর্বোত্তম নামাজ হচ্ছে তার বাড়িতেই পড়া ইল্লাল মকতুবা ফরোজ নামাজ ব্যতীত ফরোজ নামাজ বাড়িতে পড়লে চলবে না ওইটা মসজিদে পড়ে বাকি যত নামাজ সবগুলি বাড়িতে পড়ে হচ্ছে মানুষের সবচেয়ে হ্যাঁ এই সবগুলি নামাজ পথে পড়তেন বাড়িতে পড়তেন ফিলবাই আর তবে কোন কারণ বসত কারণ বসত মাঝে মধ্যে হয় সপ্তাহে মাসে কখন একবার দুবার এটা হচ্ছে কারণ বসত কখন বাড়িতে পড়লেন কিন্তু আসল হচ্ছে নামাজ কোথায় মসজিদে এটা হচ্ছে নবী আদর্শ মানে সন্নদ ফরোজের বিপরীত ফরজ মসজিদে কখনো ব্যক্তিক্রম হইতে পারে আহ সন্নত হচ্ছে কোথায় বাড়িতে ফরজিদে আর সন্নত হচ্ছে সফরে আছেন তো মসজিদ দূরে আছে আজ শোনা যায় না যেখানে আছেন ওখানে বাসা তখন আপনার হোটেল আছে হোটেল বাসা হ্যাঁ আও মারা অথবা অসুস্থ বাড়িতে আছেন কিন্তু অসুস্থ তো মসজিদ যাওয়া কষ্টকর বাড়িতে পড়লেন তখন এটা কারণ বসত মাঝে মধ্যে আও গাই অথবা এরকম কোন ভয় ঝড় বৃষ্টি হ্যাঁ ঝড় বৃষ্টি এরকম কিছু মেমাই আমা মসজিদ যেতে বাধা সৃষ্টি করে ভয়ভীতি শত্রু যদি কারো ভয় থাকে ওরকম দুসমনের ভয় থাকে ফাজরি আর সফরে ফজরের সন্ন্যদ সর্বদ আদায় করতেন আর বেতরটা পড়তেন সর্বনিম্ন এক যদি কেউ তিন পাঁচ সাত নয় এগারো পড়ে কোন অসুবিধা নেই রহমা আন্নবিসালাম থেকে কোনো হাদিস বর্ণিত নেই যে সফরে তিনি কোন সন্নাতে রাতে বা পড়েছেন এই দুটি নামাজ আর কি পড়তেন রহ হ্যা সুরায় এখলা সুরায় প্রথম রাখাতে প্রমাণিত হাদিস অলিত ফিমার তিরমিজি নাসাই হাদিস পড়তেন বেসুর সুরাই পড়তেন এতে তিদিয়া রয়েছে এতে রয়েছে তৌহিদুল আসমা সিফাত রয়েছে বলছেন এই দুটো সুরা ওহম জামে আতানি এই দুটো সুরাতে একত্রিত হয়েছে কি তৌহিদুল এলম জ্ঞানগত তৌহিদ কর্মগত তৌহিদ ও তৌহিদুল আর বিশ্বাসগত আর লক্ষ্য উদ্দেশ্যগত বিভিন্ন দিক রয়েছে একটা হচ্ছে এলমের দিক থেকে জ্ঞানের দিক থেকে আল্লাহ পাখের নাম গোনাবলী সম্পর্কে জানা যাবেন হ্যাঁ এদিকটা আমলের দিক আমলের দিক হচ্ছে এবাদা বান্দার আমল তৌহিদুলা তহিদুল এবাদা তারপরে দিবেন কে উদ্ধার করবেন কে মালামসিবত দূর করবেন আল্লাহ পাকের কাছ দেয় তহিদে রবুবিয়া তাহলে তহিদে রবুবি অন্য ভাষায় তহিদে রবুবি কেউ সামিল তহিদ অলুহা তহিদাকে সামিল আর তহিদুল আসমা ওসিফাত কেউ شامل এই দুটি সুরা তোমরা তোমাদের বাতিল ধর্ম করতে পারো যদি তোমাদের স্বাধীনতা থাকে তা আমার হক ধর্ম পালন করে স্বাধীনতা থাকবে না আজকালকার মানুষকে জানিয়ে দেন কুফরী শক্তিকে মোনাফেক শক্তিকে তোমাদের বাতিল কথা বলার যদি স্বাধীনতা থাকে পাপ করার স্বাধীনতা থাকে উলঙ্গা তেমা সিফাদ আল্লাহ আহাদক আল্লাহর আলমিনের গুণ একতহিদ আল্লাহ সামাদ। আল্লাহরুল আর সবকিছু তার রিজিক পাবে না তিনি ছাড়া সৃষ্টি তাহলে তহিদ রুবি আছে তার কোন সমতল সমকক্ষ নাই হ্যাঁ তিনি জনকোনা আর হ্যাঁ কেউ তাকে জন্মও আর তিনি কাউকে জন্ম তো এতে সব রকমের তৌহিদ রয়েছে তহিদুল তহিদ এর রিয়া আর একটি কথা শুধু রয়েছে এই সন্ন্যত বিষয়ে সেটা দিয়ে শেষ হয়ে যাবে সন্নাত এল ফাজ আলাহমা রসলাস্লামের আর একটি অভ্যাস ছিল ফজরের সন্ন্যত দুই রাকাত পড়ার পরে ডান দিকে কাম্বাই শুয়ে যান আর জাহান না ডান দিয়ে কাঁথে সবসময় কেবল মুখিয়া শুইত না তো ডান দিয়ে একটু এভাবে শুয়ে যেতেন ফজরের সন্ন্যাতের পরে এটা জায়েজ মুস্তাহ করেছেন বিশেষ করে যারা তাহাজুদ পড়বে তাহাজুদ্রান্ত আছে স্তাহ কাজ জি এই সৈন্যতটা আমাদের সমাজ থেকে উঠে গেছে কিছু কিছু আহলেদিসরা আমল করে ভারত বাংলাদেশে কিছু কিছু আহলেদিসা আমল করে বিশেষ করে একটা গোরা দল আছে তারা এরপর আমল করে এই হাদিসের আমল করে রাসূলুল্লাহ সঃ কি করতেন কানাসাসা ইযতা যে ও শুয়ে যেতেন বাদা সুন্নাতুল ফজরে ফজরের সুন্নাত দেব আলা শিকহুল আইমান ডান কাতে ডান দিয়ে কাতে শুয়ে যেতেন হাদাল্লাজি সাবাতান হুফিস সহিহাইন এটাই প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারী মুসলিম মিন হাদিসে আয়েশা রাদিয়াল আনহা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসে ও যাকারাত তিরমিজি মিন হাদিসে আবু হুরায়রা ইমাম তিরমিজি বুননা কয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুনীত হাদিস আনাউসাস মাকাল নবী সাল্লাল্লাহু বলেছেন যখন ফজর নামাজের পূর্বে কর্মগত হাদিস নবী সালামি হাদিস নবিস্লাম কি করতেন দুই রাখা সন্ন্যত পড়ে ফজরের দ্বন্দ্বে কাঠে শুয়ে যেতেন কালা ত্রিম বলছেন হাদিস হন হাসান হন সাহি হুন হাদিস এবং এক সনদ থেকে বর্ণিত সম্পর্কে তার আদর্শ সম্পর্কে তার আখলাখ মামলাত সম্পর্কে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের জ্ঞান অর্জন করা তৌফিক দান করেন সহি জ্ঞান দান করেন আর নোমলে তৌফিক দান করেন অসল উল্লাহ সাল্লামের সন্ন্যতির বাস্তবায়নের তৌফিক দান করেন্লাহালের যে নামাজের ক্ষেত্রে যে সন্নত ছিল সুন্নত নামাজ গুলি সেগুলির হেফাজত ভাই বোনেরা সন্ন্যত নামাজের হেফাজত করে তারা ফরজের আরো সুন্দর করে হেফাজত করে আল্লাপাক বোলাম যারা ফরজের আরো বেশি হেফাজত করা তৌফিক দান করেন ও সালা মোহাম্মদ আজমাই নামাজের আগে এরকম তো নাই নমাজ